আসসালামুকুমতারক আলহামদুলিল্লাহ রবিলমিনুসালিন শুক্রিয় দর্শক আমরা আপনাদের প্রিয় অনুষ্ঠান কোরআন সিরিজ উপস্থাপন করছি সিরিজের আজকের পর্বে থাকবে এরজাজুল কোরআন এরজাজুল কোরআন মানে কোরআনের মজেজা হওয়া কোরআন নিজেই একটি মরজিজা একমাত্র কোরআনকে মজেজার মর্যাদা দেয়া হয়েছে অন্য কোন গ্রন্থকে মজেদার মর্যাদা দেয়া হয়নি একমাত্র কোরআনকেই সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাপাক গ্রহণ করেছেন যেটা আমরা আগে আলোচনা করেছি অন্য কোনো গ্রন্থের সংরক্ষণের দায়িত্ব আল্লাপাক গ্রহণ করেননি আর তাই অন্যান্য গ্রন্থে বিকৃতি অনুপ্রবেশ করেছে কিন্তু কোরআনে পাকের মধ্যে কোনো বিকৃতি কখনো হয়নি এখনও নেই আগামীতে হবে না বহু চেষ্টা সাধনা করা হয়েছে কিন্তু কেউ এখন পর্যন্ত কোরআনকে বিকৃত করতে পারেনি বরঞ্চক্র আন বিকৃতি মুক্ত ছিল এখনও আছে আগামী তো থাকবে এমনি মজেজার যে উৎপত্তি আইন জিম জাজ এর ভিন্ন ভিন্ন অর্থ আছে একটা অর্থ হচ্ছে অপারক করে দেয়া। সেখান থেকেই বা বেফার একটা ক্রিয়াপদ আছে সেখান থেকে বলা হয় এজাস এই ক্রিয়াপদের শব্দ কোরআনে পাকে আছে কিন্তু মজেজা অর্থে নয় অপারক করে দেয়ার অর্থে যেমন কোরআনে পাকে আল্লাহ করেছেন অন্য জায়গায় বলা হয়েছে কাফেরদের আল্লাপাক বলেছেন ইমানদার পান্দাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে হে কাফিরা মুর্শিফরা তোমরা কখনো আল্লাহকে পরাস্ত করতে পারবে না তোমরা কখনো না জমিনা আসমান না জমিনা আসমান তোমরা কোথাও আল্লাহকে পরাজিত করতে পারবে না কারণ এই বিশ্বের মালিককে উত্তর কি আল্লাহ অথেব আল্লাহকে কেউ কোনোদিন পরাজিত করতে পারেনি পারবেও না এই যে মর্যাদা সেখানে ব্যবহার হয়েছে কিন্তু পারিপার্শ্বিক অর্থে আমরা যে মর্যাদা বুঝি সেই মর্যাদা অর্থে ওরা আন মধ্যে কোন শব্দ আমরা পাইনি তবে হ্যাঁ একটি শব্দ পাওয়া যায় যে শব্দটি মর্যাদা অর্থে ব্যবহৃত হয় আমার মনে হয় যারা আমাদের এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে দেখেছেন তারা হয়তো স্মরণ করতে পারবেন সেই শব্দটি কোথায় গেছে আমরা বলে এসেছি কিন্তু সেই শব্দটি হচ্ছে আয়া আয়া যেমন এর অর্থ হচ্ছে আমরুল আশ্চর্য ঘটনা এর অর্থ হচ্ছে জমা তেমনি ভাবে এর অর্থ হচ্ছে এই অর্থে আমরা করে আরেক বেশ কিছু আয়াত দেখতে পাই যেমন আল্লাহ রাবুল্লা আলমী এরশাদ করেছেন তারা বলতো যে আল্লাপাক কেন এই লোকটির উপর একাধিক নিদর্শন নাজিল করেন না আল্লাপাক তার উত্তরে তাদেরকে জানিয়ে দিতে বললেন কল জানিয়ে দিন যে এই কাছে সংরক্ষিত প্রয়োজন হলে অবশ্যই আল্লাহ দেবেন তোমাদের কথা মত একটি আয়াত গেল এটা অন্য একটি আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাক বলেছেন সবাই এটা অনুধাবনে সক্ষম হবে না কারা এটা অনুধাবন সক্ষম হবে যাদের অন্তরে জ্ঞানের আলো রয়েছে বলি আল্লাপাক বলছেন কাফিররা ছাড়া এই মুটি আর কেউ করবে না সুপ্রিয় দর্শক তাহলে আমরা দেখতে পেলাম মজার অর্থে যে শব্দটি ওর আনে ব্যবহৃত হয়েছে সেই শব্দটি হচ্ছে আয়া আচ্ছা এরপরে চলুন আমরা মোজেজার সংজ্ঞা নির্ণয় করি যেহেতু আমি বলেছি সংক্ষিপ্ত আকারে পেশ করব তাই অনেকগুলো বক্তব্য আমি সামনে না নিয়ে এসে সংক্ষিপ্ত একটি বক্তব্য যেটা ইমাম জালাল উদ্দিন সৈয়দ ই রহমুল্লাহ তার গ্রন্থ আলে খান বর্ণনা করেছেন সেটা আপনাদের সামনে পেশ করছি। তিনি বলছে মোজেজা কি তিনি বলছেন ইন্ডাল মোজেজা আমরন হা রেকুন লীলা আদা মকরুন বিতাহাদি আলিমুন হচ্ছে অস্বাভাবিক একটি বিষয় মানে যেটা প্রাকৃতিকভাবে ঘটে না স্বাভাবিক নিয়মে ঘটে না সেটাই হচ্ছে অস্বাভাবিক যেমন পিতা ছাড়া সন্তান জন্ম লাভ করান চার দ্বিখণ্ডিত ঘটনা অস্বাভাবিক ঘটনা এই জন্য এটা মজেদার অন্তর্ভুক্ত এটাকে বলা হয়েছে অস্বাভাবিক হতে হবে শুধু অস্বাভাবিক হলে হবে না মকরুন লিথা এর মাধ্যমে চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে হবে দেয়া হয়েছে। এই যে কেউ ভঙ্গ করতে পারবে না এরও নিশ্চয়তা থাকতে হবে তাহলে গিয়েই মজেজা প্রতিষ্ঠিত হবে তো ইমাম সিউতির এই যে সংজ্ঞা এই সংজ্ঞার মধ্যে কিন্তু একটা শব্দ চুড়ি দিতে হবে না হলে অনেক ক্ষেত্রে এটা আশঙ্কা থেকে যায় যে অন্যের এই ধরনের ঘটনা ঘটা অসম্ভব কিছু না সেই শব্দটা কি এটা হচ্ছে যে নবীর দাবিদার যারা তাদের হাতে এই ধরনের ঘটনা করতে হবে নবীর নবুয়তের দলিল হিসাবে এই মঞ্চে যা অতএব অন্যেরা যদি এই ধরনের কোনো দাবি করে এটা গ্রহণযোগ্য হবে না হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে মানুষ এটাও তো একটা মর্যাদা নাকি কিন্তু যেহেতু এটা নবীর পক্ষ থেকে নয় এজন্য এটাকে মর্যাদা না বলে বলা হয় কারামত অমুসলিমরাও সাধনা করে অনেক জিনিস করতে পারছে সেটাকে বলা হচ্ছে এরহাস কিন্তু সেগুলো চ্যালেঞ্জের পর্যায়ে পড়ে নবী যেগুলি করেন সেগুলি কখনো চ্যালেঞ্জের পর্যায়ে পড়ে সেগুলি কখনো আপনার ভঙ্গ হবে না হয়নি কিন্তু এগুলি ভঙ্গ করা সম্ভব তাই মরজেদার সংজ্ঞায় অনেক বলা যায় একজন নবীর পক্ষ থেকে অস্বাভাবিক কিছু ঘটনা প্রকাশিত হওয়া যার মাঝে চ্যালেঞ্জ রয়েছে এবং এই চ্যালেঞ্জ কেউ ভাঙতে পারবে না তার নিশ্চয়তাও রয়েছে আমরা এর উদাহরণ দিই দেখুন মুসা আল ইসলাম তাকে পাক বেশ কিছু মর্যাদা দিয়েছেন তার মধ্যে দুটি মর্যাদার কথা সর্বজন বিদিতা মুখ অনেকে জানি না দুটি সম্পর্কে আমরা সবই জানি তার মধ্যে একটা ছিল বলুন লাঠি আরেকটি ছিল হাত দাবা করলে পরে হাতটা চকচক করে জ্বলত এখন বলুন যে কোনো লাঠি দিয়ে কি সর্প হবে মূসা আলি ইসাল্লাম নবী তার নবুবতের স্বপক্ষে আল্লাহ পাক এই লাঠিকে মজিজা হিসেবে আপনার কাকে দিয়েছেন মুসা আলি ইসাল্লামকে দিয়েছেন যা অন্যের পক্ষে কোনোদিন সম্ভব নয় ওই একই লাঠি অন্য কেউ যদি জমিনে ফলে কখনো সাপ হবে না কিন্তু যখনই হজরত মুসা আলী ইসলামের হাতে আসবে তিনি সারবেন সাপ হয়ে গেছে আল্লাহ সুপ্রিয় দর্শক ইনশাল্লাহ আরও কিছু উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করব আমরা এর পরের আলোচনা বিরতির পর করব এখন সময় হয়েছে বিরতির আশা করছি সবাই আমাদের সাথে থাকবেন আপনারা ভালো থাকুন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 মহিলাদের আরো অনেক পথ দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় অতি উত্তম অর্থনীতি সর্বোচ্চ সঠিক লেনদেন कत सुर भाव नुगे सफलता अर्जन कर बुधवार और शनिवार रत एगारोट्रचार सकाल दस टायधा द्वंद মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে, ভুলভাবে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান বাংলায় পর আবার ফিরে এসেছি অনুভূত আরেকটি আরেক ধরনের মজেজা হচ্ছে সেটা বিবেক দ্বারা পরিচালিত অর্থাৎ বিবেকের সাথে তার সম্পর্ক অনুভূত যুগুলো বলতে যা বোঝানো হয় সেটা হচ্ছে যেগুলো দেখা যায় যেগুলো মানুষ প্রত্যক্ষ করতে পারে যেগুলো মানুষ সামনে উদ্ভাসিত হয় এই ধরনের মসজিদাগুলো যেই নবীর কে দান করা হয়েছিল তার অন্তর্ধানের পর বাফাতের পর সেই মসজিদা সেখানে শেষ হয়ে গেছে আর সেটার পুনরাবৃত্তি ঘটেনি ঘটবে না আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই পূর্ববর্তী নবীগণকে যে মর্যাদা দেয়া হয়েছিল এর সবগুলোই ছিল হেসি মানে পঞ্চ ইন্দ্রীয় দ্বারা এগুলোকে কি করা যায় স্পর্শ করা যায় অনুভব করা যায় দেখুন আমরা কয়েকটা মর্যাদার কথা আপনাদের সামনে বলি তাহলে জিনিসটা আরও স্পষ্ট হবে হাজর मुसा आलिस्लम लाठी कई लाठी मुसा आलिस्लम फेराउन के प्रदर्शन करबुवत पक्षे दल फिर जानते चेहरे तुम्हें नबुवत दाबी कर दबर सपक्की तुम्हारा दलिल आनी बिहार इनकुम तमिन যদি থেকে থাকে তাহলে সেই ধরনের মজেজা তুমি দেখাও মুসা আলিহালাম লাঠি প্রদর্শন করলেন সেই লাঠি সাপে পরিণত হল এবং ফেরাওনু ভয় পেয়ে গেল হাত দেখালেন চকচকে হাত কিছুক্ষণ পর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলতে পারেন এই মজেজা মুসা আলি ইসালামের পর আর কেউ প্রদর্শন করেছে। আর কারো পক্ষে সম্ভব হয়েছে শুধু তাই না হল এটা আর ঘটেছে দুই দল যখন কাছাকাছি চলে এসেছে মুসা আলি ইসাল্লামের অন্যাস্যে বললো মুসা আমরা তো এখন ধরা পড়ে যাব মুসা আলি ইসালাম কি বলেছেন কখনো না বিশ্বাস আল্লাহর অগাধও ছিল কেন ইন্ডি দিগার সয়াহিন মুক্তির পথ তিনি অচিরই পাত্রে আল্লাহ রবুল আলমিন সাথে সাথে আওয়াজ দিলেন ওরি প্রেরণ করলেন ব্যাস আমি ওরা পাঠালাম মূসার কাছে যে মূসা ওই লাঠিটি সজরে আঘাত কর এই সমুদ্রকে ফান লাঠির আঘাতেই সাথে সাথে সেই সমুদ্রে কয়টি রাস্তা তৈরি হয়েছিল বারোটি এবং সেই রাস্তা দিয়ে মুসা আলি ইসাল্লাম সহ তার অনুশারীরা পার হয়ে গেলেন তারপর ফেরাওনের কি অবস্থা হল সে অনেক ঘটনা ফেরাও শেষ এই ধরনের ঘটনাকে আর কেউ ঘটতে দেখেছে না দেখবে এরপর আরো ইসা আলাইসাল্লামের ঘটনার দিকে তাকান তাকেও আল্লাপাক মজুদা দিয়েছেন কুষ্ঠ রোগীকে বিসমিল্লা বলে হাত দেওয়ার সাথে সাথে সে ভালো হয়ে যেত অন্ধকে চোখের উপর হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যেত তার অন্তর্ধানের পর এই ধরনের কোনো ঘটনা কেউ কি দেখেছে না শুনেছে সালে আলি ইসাল্লামকে উঁট এবং উটের বাচ্চা দেয়া হয়েছিল যেগুলোকে তার জাতি হত্যা করার কারণে শাস্তির আল্লাহর গজবের মুখোমুখি হতে হয়েছে সেই উট বা উঁটের বাচ্চা আর কি আর কোন অস্তিত্ব আছে মজেজা হিসাবে অতএব এসবগুলো ছিল পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভূত মজেজা আর এখান থেকেই বলা হয়েছে পূর্বেকার নবীদের যেসকল সকল মজেজা ছিল তার সবগুলোই ছিল হেসি মানে যেগুলো দেখা যেত প্রত্যক্ষ করা যেত আর তাদের অন্তর্ধানের পর সে সবগুলো অমিট হয়ে গেছে সেই পর্ব শেষ হয়ে গেছে সেগুলো আর ফিরে আসবে না অপরদিকে আমাদের প্রিরনবী রসুল্লাহ সাল্লিউসাল্লামের জন্য যে মর্যাদা ছিল সেটা দুই প্রকারই ছিল এক প্রকার ছিল হেসি যেগুলো সাহাবাই কানাম তৎকালীন সময় দেখেছেন কাফেররা দেখেছে মোনাফেখরা অবলোকন করেছে এবং এর সংখ্যাটি কত এ নিয়ে আলিমদের মধ্যে দ্বিধা মানে বিভিন্ন মত রয়েছে অনেকে এই প্রসঙ্গে গ্রন্থ রচনা করেছেন মজেজাতুল্নবী সাল্লাহ আলী সাল্লাম ইমাম বাই হাকি দালা ইলু রচনা করেছেন যে যেভাবে পেরেছেন রসুল্লাহ সাল্লাহ আলীজেজাগুলো এই ধরনের মজুদা গুলোকে উল্লেখ করেছে। তার মধ্যে যেমন ছিল চন্দ্রকে দ্বিখণ্ডিত করল্লেখ আছে তার মধ্যে ছিল নতখল হাজার পাথর নবীজি সাল্লাহ আলি সাল্লামের হাতে কথা বলছে তেজবি পাঠ করছে তার মধ্যে ছিল বৃক্ষের কথোপকথন তার মধ্যে ছিল প্রাণী তার সাথে কথা বলছেন এক জায়গায় গেলেন দেখলেন যে এক প্রাণী তাকে দেখে চোখের পানি ছেড়ে দিয়েছেন তিনি তার ভাষা বুঝে নিলেন জিজ্ঞেস করলেন মালিক কে মালিক এসে তার সামনে বলল যে আমি বলল যে কেন খাবার দেওয়া হয় কেন তাকে কষ্ট সুপ্রিয় দর্শক দিচ্ছক হাজর আলী ও পাখালির কথা বার্তা বুঝতেন হুদহদের সাথে তার বাক্য বিনিময় হয়েছেন কথা তিনি শুনে মুচকি হেসেছেন সেগুলো গত হয়েছে আমাদের নবীজি সাল্লাহ আলি ইসাল্লামকেও আল্লাহ পাক এই ধরনের মরজা দিয়েছিলেন এরপরে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে পাথর ভাঙতে গেছেন সাহবা কাম পারলেন না নভিজিকে খবর দিলেন তিনি এসে পাথরে আঘাত করলেন আগুনের ফুলকি বেরিয়ে আসলো আর তিনি ত্যাগবীর দিয়ে বললেন আমি এখন কেসরা দেখতে পেয়েছি আমি এখন কায়সারের প্রাসাদ দেখতে পেয়েছি অন্যদের দ্বারা কি এটা সম্ভব হয়নি এরপর হালিব দুধের বরকত সাহাবা একরাম চাক্ষুষ করেছেন খাদ্যের বরকত চাক্ষুষ করেছেন আহজাবের ময়দানে এক সাহাবি নবীজি সাল্লাহ আলুসাল্লামকে খাবারের জন্য দাওয়াত করেছিলেন তাদের একটি বকরি ছিল জবাই করে দিয়েছে অল্প কিছু আটা ছিল সেই আটা দিয়ে রুটি তৈরি করা হয়েছে নবীজি সাল্লাহ আলুসাল্লাম সাহাবিদেরকেও তাঁর সাথে দাওয়াতে নিয়ে আসলেন কোনো কোনো রেওয়াতে আছে দশজন জন আর কেউ বলেছেন বিশ জন বিশজন এভাবে খাচ্ছে আর যাচ্ছে ঘরওয়ালা যিনি মেজবান তিনি একটু আতঙ্কিত হলেন যে এত মানুষকে আমি খাওয়াবো কীভাবে এদের খাবার কিভাবে হবে নবীজি সাল্লাসাল্লাম দোয়া করলেন আর বললেন যে রুটি বানাতে থাকো আর দিতে থাকো গোষ্ঠ তুলতে থাকো আর দিতে থাকো ডেকচির দিকে তাকানোর দরকার নেই আর এভাবেই আপ্যায়ন হল সাহাবে এক নাম খেলেন অনেকে বলেছেন তার সংখ্যা সত্তর কেউ বলেছেন আশি কেউ বলেছেন তার চব্বিশি খাবার পর মেজবান পাতিলের ঢাকনা তুলে দেখলেন আল্লাহ একবার তিনি আশ্চর্য হয়ে গেলেন দেখলেন যে যেই পাতিলের মধ্যে গোষ্ঠ যতটুকু রান্না করা হয়েছিল ঠিক ততটুকু তখনও বহাল আছে এছাড়া নবীজি সাল্লাহ আলী ইসলামের আরও অনেক ঘটনা অনেক মজুজার কথা বর্ণিত আছে আগামী পর্বে ইনশাল্লাহ আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওসলিল্লাহ আল মুহাম্মি ওসলিম ওসসালামুকুম ও রহমতুল্লাহ আবরকাত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 मुक्त दान कर स्रष्टाचाल करते हैं प्लीज टी मानवतार समाधान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 011 32301 euro account number 011 32302 US dollar account number 011 32303 talk about here amadri peace tv dot tv peace tv manavatar samatha asalaamu As alaikum ame mohammad peace tv bangla